আইসার আদিলাহু তালাহতে বর্ণিত তিনি বলেন আবু বকর আদিল্লাহ তালাহ আমাকে ভৎসনা করলেন এবং আমার কোমরে তার হাত দ্বারা খোঁচা দিলেন আমার উরুর ওপর রসুল সাল্ল সাল্লাম এর মস্তক থাকার কারণে আমি নড়াচড়া করতে পারিনি